ছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশি বাংলা মানবতার সমাধান one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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرأته حمالة الحطب في جيدها حبل من مسد بردرشوك سرطا برابر المطابر يشتيا بنا درشامنة كلمار عبدوني كلمات براربور كلمار كي عبدونه ما درشامن يشتيا কি দায়িত্ব কী জিম্মাদারি আমাদের কাদের আল্লাহ তালা সঁপেছেন সে বিষয় নিয়ে কথা বলার জন্যই এসেছি ল মোহাম্মদুর রসুল্লাহ পড়েছি রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন এত বড় নেয়ামতের না শুকুর যেন না হয় এত বড়ো নেয়ামত এটার অবমূল্যায়ন যেন না হয় এটার যথাযথ হক যেন আদায় করা হয় সে উদ্দেশ্যেই কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা লাহ ইলা মোহাম্মদুর রসুল্লাহ কালিমার এই দ্বিতীয় অংশের কথা চলছিল মুহাম্মাদুর রসুল্লাহর মোহাম্মদুর রসুল্লাহর সাথে অনেকগুলো বিষয়ে জড়িত একটা বিষয় যে তিনি শুধু রসুলই নন তিনি সর্বশেষ রসুল আরেকটা বিষয় জড়িত তার যে মিশন সে মিশনকে এখন অম্মতকে এগিয়ে নিতে হবে এটা মুহাম্মাদুর রসুল্লাহর দাবি মোহাম্মদুর রসুল্লার আবেদন এই জিম্মাদারি আমাদের সকলের কাঁধে এর সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে সবগুলো হয়তো বলা সম্ভব হবে না কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো না বলেও পারছি না এড়িয়ে আর কোনো সুযোগ নাই একজন মুমিন হিসেবে ইমানের জিম্মদারি আদায় করতে গিয়ে সেগুলো বলতেই হবে আমাদেরকে মোহাম্মদুর রসুল্লার সাথে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই কালিমার যে আবেদন অন্যতম দাবি যেটা সেটা হচ্ছে রসুলকে শুধু রসুল হিসাবে মানা পর্যন্তই ক্ষান্ত থাকলে চলবে না রসুলকে ভালোবাসতে হবে রসুল সম্পর্কে যে কোনো ধরনের কটুক্তি করা থেকে বিরত থাকতে হবে রসুলের ওয়ারিশ যারা যাদেরকে রসুল নিজের ওয়ারিস বলেছেন সেই সমস্ত আপনজনদেরকেও সম্মান করতে হবে আলিমদেরকে যেহেতু রসুল বলেছেন ইনাল ওয়ারসুলা আলিমরা হচ্ছেন নবীর ওয়ারিশ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়াল্লামকে মহাব্বত করা যেমন আমাদের ইমানের দাবির মধ্যে পড়ে রসুলের ওয়ারিশ যারা আপনজন যারা রসুল যাদেরকে স্বীকৃতি দিয়েছেন আপনজনের তাদেরকে মোহাব্বত করাও ইমানের দাবি কালিমার দাবি মুহাম্মাদুর রসুল্লাহর এই বিশ্বাসের দাবি আমাকে করতে হবে কিন্তু করার চেয়ে যে বিষয়টা আমার জন্য বেশি জরুরি সেটা হচ্ছে না করার কিছু ব্যাপার সেই না করার ব্যাপারগুলো হচ্ছে কটুক্তি করা রসুলকে নিয়ে রসুলের লিবাসকে নিয়ে কটুক্তি করা দাড়ি টুপি নিয়ে কটুক্তি করা এটা ইমানের পরিপন্থী কাজ কালিমার দাবি হচ্ছে আমি যখন কালিমা পাঠ করেছি রসুলকে ভালোবাসতে হবে যারাই কটুক্তি করেছেন রসুলকে নিয়ে দিন ও সরি নিয়ে তাদের বিষয়ে রব্বুল আলমিন অত্যন্ত কঠোর ঘোষণা দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী আসসাল্লামের সাথে যারা বেয়াদুবির আচরণ করেছে রব্বুল আলমিন তাদেরকে ছাড়েন নাই যেমনটি সুর লাহাবের মধ্যে রবুলা আলমী ঈরসাদ করছেন আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে প্রকাশে দাওয়াত দেওয়া শুরু করলেন সবাইকে যখন সাফা পাহাড়ে রসুল ডাকলেন সে ডাকে যখন সবাই সারা দিয়ে গেলেন রসুল যখন বললেন ও আমার কৌম ও মানুষেরা ও লুকজন ও লুক সকল তোমরা ইমান আনো লাহ ইহ পড় তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে রসুলের দাওয়াত শুনে মক্কার কোরাইশা একজন আরেকজনের মুখের দিকে চাওয়া করছিল কিন্তু আবুল আহাব এই হতবাগা চুপ থাকে নাই সাথে সাথেই রসুল কে বলে উঠলেন তাকে ডেকে ছিল আল্লাহ রসুল কে আবুল আহাবেন সম্পর্কে বাজে মন্তব্য করেছে কটুক্তি করেছে দুনিয়ার প্রথা হচ্ছে রীতি হচ্ছে নীতি হচ্ছে সন্তান যখন কান্নাকাটি করে সন্তানকে সান্ত্বনা দেয় বাবা মা তার চোখের পানি মুছে দেয় বাবা মা তার আপনজন তার মুরব্বী তার গার্ডেন তিনি এই দায়িত্বটা আদায় করেন এটা দুনিয়ার রীতি ঠিক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহকে যখন আবুল আহাব গালি দিল পাথর উঠালো মারার জন্যে রব্বুল আলমিন রসুলকে বলেছেন ও রসুল আপনি চুপ থাকুন আপনার পক্ষ থেকে আপনার চোখের পানি আমি মুছে দিচ্ছি আপনার পক্ষ থেকে আবুল আহাবের ওই কথার উত্তর আমি দিচ্ছি রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন তব্বত ইয়াদা আবিাব আবুল আহাব তোমার হাত ধ্বংস হোক তুমি ধ্বংস হও अल्लाह ताल से कथा साते ही कार्यकर हो गए प्रिय बंधुरा आबुल अहब सम्पर्बुल अहब के अबुल अहब हम रसुलर चाचा आपन चाचा रसुल के खूब भलोबें जतदिन रसुल दिन दें नहीं तीन पर्त भ रसुलर जन्मे खबर जो सोई बा बान्दी आबुल अहब के दें रसुल जन्मे ओई आनंदे कबुल अहब खुशी साथे साथ ही से बंदी के आजाद कर दिए रसुलर जन्मे এই আনন্দ আবুল আহাব এইভাবে প্রকাশ করেছে রসুলের জন্মে আবুল আহাব সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে রসুলের জন্মে আনন্দিত হওয়া এটাই কিন্তু ইমানের পরিচয় বহন করে না রসুলের জন্মে আনন্দিত মুসলমান হবে এটাই তো স্বাভাবিক কিন্তু শুধু আনন্দ প্রকাশ করা রসুলকে ফলো না করা অনুসরণ না করা রসুলের জন্য মন না রসুলকে নিয়ে যারা কটুক্তি করে তাদের সম্পর্কে চুপ থাকা তাদের সাথে সম্পর্ক রাখা এটা কোনো মুসলমান করতে পারে না এটা অনুসারীদের পক্ষেই সম্ভব আবুল হাব এই ধরনের মানুষের পক্ষেই সম্ভব যে শুধু জন্মেই আনন্দ প্রকাশ করে জন্মেই বিভিন্ন জুলুস বের করে জশ্নে জুলুস বের করে মিছিল বের করে বিভিন্ন ঝান্ডা নিয়ে রাস্তায় বের হয়ে যায় রসুলের জন্মে তাদের কত আনন্দ ভালো শিরিক না করে বেদাত না করে যদি কিছু করা যায় করবে সে প্রসঙ্গে আমরা আসবো ইনশাআল্লাহ তাহলে আমার যে কথাটা বলার উদ্দেশ্য শুধুমাত্র জন্মের আনন্দ প্রকাশ কিন্তু আবুল হাব করেছিল কিন্তু এটার কোনো মূল্য নাই রসুলের দিনকে কবুল না করে জন্মের কারণে শুধু আনন্দ প্রকাশ করা আল্লাহর কাছে আর কোনো মূল্য নাই রসুলকে ভালোবাসতে হবে আজকের এক শ্রেণীর মানুষ এরকম আছেন যারা নিজেদেরকে রসুলের আশেখ দাবি করেন আশেখে রফসুল এমনও আমরা শুনেছি ওই সমস্ত ভণ্ড প্রতারকরা নিজেদের স্ত্রীকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাক হিসাবে দাবি করেছেন অত্যন্ত হাস্যকর কথা আমাদের আবেদন থাকবে তার কাছে সময় আছে তাও বা করে সঠিক পথে চলে আসুন ভাই আমরা চাই না আপনি সহ ওই সহজ সরল মুসলমানরা জাহান্নামি হয়ে যাক আমরা চাই আপনি সহ সবাইকে নিয়ে আমরা জাননাতে যাবো ইনশা আল্লাহ তু তালা আনহা হওয়া এত সহজ এত আরামে আয়েসে থাকছেন জীবনের সমস্ত উপভোগ্য বিষয়গুলোকে আপনি উপভোগ করছেন এত আয়েসে থাকার পরেও নিজেকে আশেখে রসুল দাবি করেন রসুলের আশেখ হওয়া এত সহজ এত আরামে থেকে সাহাবি হজরত কাবিবনে আজুরদিয়ালু তালা আন মসজিদে নবিত আসছেন রসুল মসজিদে নৌবিত বসা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের চেহারাটা বিবরণ হয়ে আছে ফেকাশে হয়ে আছে হজরত কাবিবনে আজুর আরদিউল্লাহ তালু রসুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি অসুস্থ হজরত রসুল করিম সাল্লা আলী আসাল্লাম বললেন ও কাবা আমি অসুস্থ নয় আজকে তিন দিন থেকে আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই এত কষ্ট করে রসুল জীবন যাপন করেছেন আর এত আয়েসে থেকে আরামে থেকে দুনিয়ার সমস্ত উপভোগ্য বিষয়গুলো ভোগ করার পর নিজেকে আশেখে রসুল দাবি করছেন আল্লাহর অস্তে এই সমস্ত ভণ্ডামি ছেড়ে সহি দিনের পথে সঠিক দিনের পথে আসুন হৃদায়তের পথে আসুন নিজেও জাহান্নাম থেকে বাঁচুন হাজার হাজার মানুষকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করুন আপনাদের কাছে নিজের ঘরে গিয়েছেন রসুলের জন্য খাবার আনেছেন আপনি খান হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম কাব ইবনে জিজ্ঞাস করেন ও কাব তুমি কি আমাকে ভালোবাসো সাহাবা একরাম রসুলকে ভালোবাসেন কিনা এটা প্রশ্নের বিষয় নয় কিন্তু রসুল তারপরও জিজ্ঞেস করেছেন রসুলের ভালোবাসার ওই স্বীকৃতি সাহাবা একরাম বহু দিয়েছেন ওই প্রমাণ বহু দিয়েছেন ওদের ময়দানে প্রমাণ দিয়েছেন বদরের ময়দানে প্রমাণ দিয়েছেন মক্কা থেকে হিজরত করার সময় প্রমাণ দিয়েছেন প্রতি মুহূর্তে সাহাবা একরাম প্রমাণ দিয়েছেন তাই তো রব্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ আসছে রদিও আন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আল্লাহর এত বড় স্বীকৃতি সাহবাতেই পান নাই বারবার তারা রসুলের ভালোবাসার প্রমাণ দিয়েছেন কাব আল্লাহ হজরতে আবারও জিজ্ঞেস করলেন বুঝে শুনে বলো তুমি কি আসলে আমাকে ভালোবাসো কাব ইবনা আজুরা আবারও বললেন এইভাবে তিনবার বলার পর রসুলের করিম সাল আলী আসাল্লাম বলছেন ও কাব যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে বানের পানির ন্যায় স্রোতের যে পানি ওই পানি যেভাবে আসতে থাকে ওই রকম মুসিবতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থেক প্রকৃত আয়সেক রসুল যারা রসুলকে প্রকৃত অর্থে যারা ভালোবাসেন তারা তো ওইরকম মুসিবতের মুখোমুখি হবেন এটা রসুলের কথা এত আরামে আয়েসে থেকে নিজেকে আশেক রসুল দাবি করা এটা অবান্তর এটা ভণ্ডামি এটা প্রতারণা মানুষের সাথে ধোঁকা দিনকে দুনিয়া কামানোর কোনো মাধ্যম প্লিজ গ্রহণ করবেন নাল্লাহার বাস্তে এই সমস্ত সহজ সরল মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলবেন নাল্লাহর বাস্তে আল্লাহ তাল আপনাদেরকে সঠিক বুঝ দান করেন আমরা দোয়া করি সাথে সাথে এই দাওয়াতও পেশ করি হেদায়তের পথে আসুন তওবা করুন সময় আছে সুযোগ আছে আপনি তওবা করলে আপনার সাথে আপনার হাজার অনুসারী হেদায়তের পথে চলে আসবে ইনশা আল্লাহ আপনার জান্নাতে উঁচুমাকাম পাওয়ার জন্য এটা একটা বড়ো মাধ্যম হতে পারে তিনি নিজের স্ত্রীকে হজরতে ফাতেম্লা কথা বলছেন সেই ইতিহাস আমাদের সামনে হাজির সেই হাদিসগুলো আমাদের সামনে আছে হাদিসের কিতাব পড়ুন দেখুন হজরত রসুল করিম সাল আলী আসলাম আল্লাহ তালা ঘরে গেছেন রসুলের পেটে খিদা ওই নিয়ে রসুল মেয়ের কাছে গিয়েছেন হয়তো কিছু পাওয়া যাবে সেখানে খাওয়ার ইনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওসাল্লাম যখন ফাতেমার ঘরে করাঘাত করেছেন রসুল ঘরের ভেতরে ঢুকলেন হজরতে ফাতেমা রদিয়াল তালহাকে বুকের মধ্যে চেপে ধরলেন রসুলের চোখ থেকে ঝরঝর করে পানি ঝুঁকছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন রসুলের চোখ থেকে পানি বের হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কাচ্ছিলেন বলছিলেন মা গো খাওয়ার মতো কিচ্ছু নাই তোমার পড়ার মতো কিচ্ছু নাই কষ্ট পাচ্ছ মা তোমার বাবাও অনেক কষ্টে আছেন তোমার বাবাকে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন পাহাড়গুলোকে স্বর্ণ করে দিবে তিনি কবুল করেন একদিন খাবো যেদিন খেতে পারবো না সবর এখতিয়ার করব। এই দুই অবাদর থেকে আমি বঞ্চিত হতে চাই না গোমা এই হচ্ছে ওদের ফাতেমার দিয়ে জীবন এগুলো প্রতারণা এগুলো ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয় প্লিজ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের রিসালতের উপর যদি বিশ্বাস করে থাকেন রসুলকে যদি ভালোবেসে থাকেন আশেকের রসুল যদি প্রকৃত অর্থে হয়ে থাকেন সুযোগ আছে আশেখ রসুল হওয়ার সুযোগ আছে তওবা করে হেদায়তের পথে চলে আসুন ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে আশেকের রসুল হিসেবে কবুল করেন আমরা সেই দোয়া করি প্রিয় বন্ধুরা আমাদের আলোচনা চলছিল ভিন্ন এক বিষয়ে প্রসঙ্গক্রম এদিকে আসা আমাদের আলোচনা চলছিল রসুল কে কোন ভাবে আমাদের সাথেই আপনারা থাকবেন আসসালাম আলাইকুম যা মানুষকে जा स्तकिया दान कर सम्पद दिए परीक्षा करें सम्पद परीक्षा জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি সময় সংগ্রাম সাধনা অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়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 হাফেজ এবিএম জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে দেখুন আজ রাত সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 আসসালাম আলাইকুম ওর আবার প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে একই বিষয় নিয়ে হাজির হয়েছি আলোচনা চলছিল রসুলের সাথে বেআদী না করা প্রসঙ্গে এটা ইমানের দাবি এটা কালিমার দাবি এখন রসুল তো নাই বেআদি কার সাথে করব আদব রক্ষা কার সাথে করব। যেহেতু রসুল বলেছেন আপন হিসেবে এক শ্রেণীর মানুষকে রসুল স্বীকৃতি দিয়েছেন রসুলের সে আচরণ এখন তাদের সাথেই আমাদেরকে দেখাতে হবে সেই আদব তাদের সাথেই দেখাতে হবে অলামাই কেরাম আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে শ্রদ্ধার সাথে তাদেরকে শরণ করতে হবে শ্রদ্ধার সম্পর্ক তাদের সাথে গড়তে হবে কোনো রকমের বেড়েজ্যুতি তাদেরকে করা যাবে না তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তির ও রয়েছে আবুল আহাব সম্পর্কে বলছিলাম যেই আবুল আহাব ও রসুলকে গালি দিয়েছেন পাথর মারার জন্য পাথর উঠিয়েছেন ক্যামত পর্যন্ত রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে কয়েত পর্যন্ত রসুলের শ্রেয়া নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে তাদের সকলের জায়গা আবুল আহাবের পেছনে আবুল আহাব ছুটছে জাহান নামমুখী জাহান নামের দিকে তাদের ঠিকানা জাহান নামের দিকে নিজেদেরকে যদি জাহান নামের শাস্তি থেকে কেউ রক্ষা করতে চান তাদের কাছে আমাদের বিনয়ের সাথে দাওয়াত अल्लाह बस्ते मनोभवे रखी आके कोकमेर कटूक्ति चलबा दिन उश्वरी आके कोकमेर बजो मंत्य करा चलबें दिन उस धारक बाहक ओलामक बेहदी चलबाता हमें कब्बुल आलमीन रसुलर पक्ष जेमन अबुल अहब के उत्तर दिए कम पर्त रब आलमीन ओलमायराम पक्ष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 পর্যন্ত আল্লাহর আজাব থেকে নিজেকে কেউ রক্ষা করতে পারবে না যদি আজাব চলে আসে যত বড় পাওয়ার হোক যত বড় শক্তি হোক যত বড় ক্ষমতার মানুষ হোক আল্লাহর আজাব চলে আসলে তাকে ঠেকানোর প্রতিরোধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই সেই আজাবকে ভয় করা উচিত সে আজাব যেন আমার উপর না আসে সেটা লক্ষ্য করা উচিত আল্লাহ বলছেন আমার প্রিয় নবীকে যারা গালি দিবে তাদের ঠিকানা জাহান নামে আবুল ঠিকানা জাহান নামে সেও চিনেই জাহান নামে প্রবেশ করবে ওম রাতু সে একা নয় তার বিবি সহ তার বিবি উম্মে জামিল সেও রসুলকে খুব ডিস্টার্ব করত। কষ্ট দিত আল্লাহ তা বলছেন আবুল আহাবের সাথে আবুল আহাবের বিবিও জাহান নামি হবে প্রশ্ন আসবে আবুল আহাবের মতো ওইরকম অপরাধী আবু জাহাল ছিল আবুল আহাবের বিবি আবু জাহালের মতো অপরাধী নয় রব্বুল আলমিন আবু জাহালের প্রসঙ্গ না এনে আবুল আহাবের বিবির প্রসঙ্গ কেন আনলেন মুফ শ্রেণী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন রব আলিনের উদ্দেশ্য হচ্ছে এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলা এক শ্রেণীর মানুষ যারা সরাসরি রসুলকে কষ্ট দেয় আর এক শ্রেণীর মানুষ যারা সরাসরি রসুলকে কষ্ট দেয় কিন্তু তার চেয়ে বেশি কাজ তাদের যারা কষ্ট দেয় তাদের সহযোগীর ভূমিকা পালন করে যেমনটি আবুল আহাবের বিবি করছিল আবুল আহাবকে সহযোগিতা করত। রসুলকে কষ্ট দেওয়ার ব্যাপারে সে আবুল আহাবের সহযোগীর ভূমিকা পালন করেছে এখানে রব্বুলা আলমিন সে কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হয়তো তোমরা সরাসরি দিনের বিরুদ্ধে অবস্থান নেও না অথবা দিনদার মানুষকে গালি দাও না কষ্ট দেও না আলেমদেরকে কষ্ট দেও না কিন্তু যারা কষ্ট দেয় যদি তাদের পক্ষ অবলম্বন করো যদি তাদের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও তাদেরকে যদি সাহায্য করো সহযোগিতা করো অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শক্তি দিয়ে তাহলে বুঝবা তুমি ও আবুল আহাবের বিবির মতো আবুল আহাব যেমন তার বিবি সহজাহান নামে নিক্ষিপ্ত হবে তুমি ওই অপরাধীদের মতো সহযোগী হিসেবে তুমিও আবুল হাবের বিবির সাথে জাহান নামে নিক্ষিপ্ত হবে প্যারে হাজির আশা করি আল্লাহ তালার এই ভয়ঙ্কর শাস্তির খবর শুনেও আমরা কেউ এমন অপরাধের সাথে জড়িত হব না এটা মুহাম্মদুর রসুল উল্লাহর দাবি রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করার সাথে সাথে আমার ইমান আকিদার অবস্থা আমার বিশ্বাসের জায়গাটা এমনই হওয়া উচিত मानर सा सरि जरा समत जपदस्तना ना करी अपमानित ना करी तर जान खराचरण दुरव्यवहार को भाई प्रकाश ना पाए तरह महाब्बत सम्पर्क गढ़ी सहबराम रसुल के भारे महब्बत कर रसुल दिए तुम्हारा हासर हो आज के जो ओई समस्त दिन धारक बाहक दे के मोहब्बत करते ভালোবাসতে পারি ইনশাআল্লাহ তালা তাদের সাথে আমাদেরও হাসর হবে ইনশা আল্লাহ তহাবের বিবি সম্পর্কে রবাহিন বলছেন হাম্মা আল হাতব পরিচয় দিচ্ছেন হাম্মা আল হাতব আবুলের বিপ সে শুকনা কাঠ মাথায় বহন করত এটা কি অর্থ মুভাসির অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন প্রসঙ্গ ক্রমে আমাদেরকে সে ব্যাখ্যাগুলো বলতে হচ্ছে আবুল আহাবের বিবি নিয়ে ঘুরতো মানিটা কি মানে হচ্ছে এটা আরবের একটা কথার কথা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 রসুল্লাহর সঙ্গীদের সাথে হাসরে জাননাতে একসাথে উঠব ইনশালা আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আসুন আবুল আহাবের বিবির মতো আগুন লাগানোর কাজে নিজেদেরকে না জড়াই দিন পালনে কেউ যদি কাউকে বাধাগ্রস্ত করে সেও আবুল আহবের বিবির সাথে জাহান নামে যাবে প্রিয় বন্ধুরা নিজে দিন পালন করতে পারি আর না পারি অন্যকে দিন পালনে যেন আমি বাধা হয়ে না দাঁড়াই যদি তাই হয় তাহলে কিন্তু আবুল আহাবের বিবির মতো আমাকেও জাহান নামে যেতে হবে যেহেতু সুরাটা পড়েছি সুরার শেষ আয়াতটাও অনুবাদটা করে দেয় পুরা সুরার অনুবাদটাও আমাদের জানা হয়ে গেল আল্লাহ তালা বলছেন ফি জি দি হ্যা হ্যা লুমিদ আবুল আহাবের গলার মধ্যে আল্লাহ তালা জাহান নামে শিকল পড়িয়ে দিবেন লোহার কেউ বলেছেন খরজুরের রশি তার গলার মধ্যে বেঁধে দিবেন শাস্তি হিসেবে সে যাই হোক এটার অর্থ হচ্ছে আবুল আহাবের বিবি দুনিয়ায় বসে মোটা চেইন পরে দম্ব করে রাস্তাঘাটে ঘুরত ওই সমস্ত মা এই উদ্দেশ্যে বলবো যে যারা এই পন্থায় নিজেদেরকে প্রকাশ করেন রাস্তাঘাটে সমাজে মানুষের সামনে তাদের হাসর তাদের কবরের অবস্থা জাহান্নামের অবস্থা যেন আবুল আহাবের বিবির সাথে না হয় আমাদের সেই প্রত্যাশা আপনাদের কাছে পর্দার সাথে থাকুন আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় কালিমার দাবি মোহাম্মদুর রসুল্লার দাবি সেই দিকেই আবার ফিরে যাই সেই কথা বলেই শেষ করি সেটা হচ্ছে রসুলকে ভালোবাসবো আশেখ রসুল নাম দিবো এসকের প্রমাণ আমরা দিতে হবে সাহবায়ে কেরামের মতো অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে বিধাতি কার্যকলাপের মাধ্যমে আশেখ হওয়া যায় না ভণ্ড হওয়া যায় আরামায়সে থেকে ফাতেমা হওয়া যায় না ফাতেমার আদর্শে আদর্শিত হওয়ার জন্যে আমাকে ওইরকম কষ্টের জীবন যাপন করতে হবে ইমানই চেতনায় উজ্জীবিত হতে হবে তাইলে আমি বুঝবো আমি রসুলের অনুসারী রসুলকে ভালোবাসি এটা কালিমার দাবি মোহাম্মদুর রসুল্লাহর দাবি আসুন সকলেই মিলে সেই দাবি পূরণ করি সেই আবেদন পূরণ করি ইনশাল্লাহ রসুলের সাথে সাহবায়ক রামের সাথে হাসুরের মাঠে জান্নাতে একসাথে অবস্থান করব আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে আনায়ত করেন আমিন বা আখরুদা আওয়ানা أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে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 चुन्नो दुई चार एक नोई दुई सट कोड तीन शुन्डो शुन्डो शुन्डो आर्टीन स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर इमेल कोरून एडमीन एडरेट पीस्टिभी डाट टीवी पीस्टिभी मानोवतर समथान